শ্রোতা উপস্থিত হ্যাঁ অংশ নিয়ে সেটা হচ্ছে প্রথম অংশের পরিশিষ্টি আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম আল্লাহর ভরসা নিয়ে এখন আমরা জানতে চাইব যে আল্লাহর যদি ভরসা করা যায় তাহলে তিনি কি আমাদের জন্য যথেষ্ট হবেন অবশ্যই যথেষ্ট হবেন আল্লাহর উপর কেউ ভরসা করলে কখনো হ্যাঁ সে ব্যর্থ হবে না কারণ হচ্ছে যে কোনো কল্যাণ সংগ্রহ এবং যে কোনো অকল্যাণ থেকে বাঁচার ক্ষেত্রে দুনিয়াতে এবং আখড়াতে একটা বিশাল মাধ্যম कारण आल्ला क्यों दाखल कर ले हैं जो जथेषे जा এবং তিনি তাকে সহযোগিতা করবেন হ্যাঁ এটার প্রমাণ হচ্ছে কোরআন এবং আপনার অনুসারী আপনার মোমেন আছে তাদের জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট তাইলে আল্লাহ সবার জন্যই যথেষ্ট যে আমরা যে কোনো জিনিসে আমাদের প্রয়োজন হোক না কেন আল্লাহর উপর যদি ভরসা করি তাইলে তিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন এতে কোনো সন্দেহ এবং তেমনি ভাবে আরেকটি হাদিস আমরা এখানে উল্লেখ করব যে আব্দুল আব্বাস হাদিস তিনি বলেন যে হাসবেন যে এই যে আয়তের অংশ যে এটা এই বাক্যদয় হ্যাঁ বলেছিলেন ইব্রাহিম আলী ইসলাতাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয় তিনি বলছিলেন হাসপনাল সুরা আল ইমরানের একশো তেয়াল্লিশ মধ্যে আল্লাহ বলেন যে মানুষরা তার সাথে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের উত্তম অভিভাবক হম এটাই তাদের কথা ছিল এখন কথা হচ্ছে যে রিজিকের মধ্যে তাওকুল কিভাবে আমরা বাস্তবায়ন করব সেটা আমাদের দেখতে হবে যে সত্যিকার অর্থে আমরা যদি তাউকুল করতে পারি রিজিকের ক্ষেত্রে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন এই কারণে আমাদেরকে অবশ্যই রিজিকের ক্ষেত্রে আল্লাহর উপর একমাত্র তাওকুল করতে হবে তার উপর নির্ভরশীল হতে হবে যে ব্যক্তি সত্যিকার অর্থে রিজিকের মধ্যে বা কামায়ের মধ্যে যদি আল্লাহর উপর নির্ভরশীল হয় আল্লাহ যেখানে তাকে রিজিক দিয়ে দেবেন এটার প্রমাণ সব একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যেটা হজরত মহরবুল খত আবরাদি রাজনৈতিক বণিতে তিনি বলেন আমি রসুল থেকে শুনেছি তিনি বলেন তাহলে তোমাদেরকে তিনি রিজিক দিতেন যে রকম ভাবে রিজিক দেন পাখিদেরকে তারা সকাল বেলায় নিজের ঘর থেকে খালি পেটে বের হয় এবং বিকালবেলায় ভরা পেটে ফিরে আসে নিজের বাসার দিকে এইখানে श्रमारे भरोसा कराकम भाव को माध्यम अवलम्बन कर सत्यार भरोसा करते हैं আল্লাহর ভরসা করাটা কিন্তু না এটা ভুল কথা বরং আল্লাহর উপর তাওকল করবেন আন্তরিক ভাবে এবং বাহ্যিকভাবে উপায় অবলম্বন করতে হবে সুতরাং উপায় অবলম্বন সেটা হচ্ছে বাহ্যিক কাজ আর ভিতরগত কাজ হচ্ছে আল্লাহর উপর ভরসা করা হুম তাহলে এটা করতে পারলে সত্যকে রাখতে ভরসা হবে এই কারণে ইমাম আহমদ রহমতরা আলী বলেছিলেন যে আত্মবাক্ষ আমরুল কলবে যে ভরসা করা এটা হচ্ছে অন্তরের কাজ আর বাইরের কাজ হচ্ছে উপায় অবলম্বন করা হুম বাইরের যে উপায় অবলম্বন করা হচ্ছে এই তাওকুলের পরিপূর্ণতা হুম এবং এই তাওয়টা পরিপূর্ণতা লাভ করে করবে কখন যখন আপনি বাইরের বাহ্যিক যে উপায় সেগুলো অবলম্বন করবেন তাইলে উপায় অবলম্বন করা সেটা তওয়াক্কুল বিরোধী হতে পারে না কারণ তাওয়া যায় ভিতর্গত এবং বাইরের যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে উপায় অবলম্বন করতে হবে বরং যারা উপায় অবলম্বন করে না হ্যাঁ সেটা হচ্ছে তাওয়াকুল সেটা তাবাকুল হতে পারে না সেটা হচ্ছে নিন্দনীয় আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যাওয়া শেখুল ইসলাম এমনি তাইমের রহমত বলেছেন যে মন্দন আওয়াক্কুলা ইউনি আন যে ব্যক্তি ধারণা করে যে করলে আপনার মাধ্যম অবলম্বন করতে হয় না যেগুলোর আল্লাহ অর্ডার করেছেন সে তাই অবশ্যই সুতরাং আপনার ইয়ের দিকে মাধ্যমের দিকে দৃষ্টিপাত করা সেটা কখনো আপনার আহ যদি পরিপূর্ণ দৃষ্টিপাত করে নির্ভরশীল হয়ে যায় তখন কিন্তু তহিদদের মধ্যে শিক হবে এটা হচ্ছে নিশ্চিত হুম কিন্তু আবার এর বিপরীতে যদি আপনি মাধ্যমগুলোকে একটাকে বাদ দিয়ে দেন তাহলে এটাকে আপনার মেদার বিকৃতি বলা যেতে পারে হুম এবং একেবারে আপনার যে কি বলে যেগুলো আল্লাহ যে উপল উপায় অবলম্বন করতে বলেছেন আদেশ করেছেন সেইগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া সেটা সরিয়ে ত্রুটি বলা যেতে পারে তাইলে আপনি যদি মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে যান সেটাও কিন্তু সে আর যদি মাধ্যমকে একবারে ডিনাই করেন সেটাও আপনার বুদ্ধিহীনতার পরিচয় আর যদি যেগুলো আল্লা মাধ্যম ধরতে বলেছেন হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে সেগুলো না করলে শরীয়তকে ডিনাই করলেন সুতরাং একজন ব্যক্তির উচিত হচ্ছে যে সে আন্তরিকভাবে আল্লাহর উপর নির্ভরশীল হবে সে কখনো উপায়ের উপর নির্ভরশীল হবে না বরং সে আল্লাহর কাছে আশা করবে যে তিনি আপনার সহজ করে দিতে পারেন উপায়গুলোকে হ্যাঁ যেটার মাধ্যমে দুনিয়া আখড়াতে সে কল্যাণ হাসিল করতে পারে হ্যাঁ বরং এর বিপরীতে কেউ যদি যেইগুলা মাধ্যম ধরতে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলো না করে তাহলে তাকে বলতে হবে সে অক্ষম সে আপনার হ্যাঁ নিন্দনীয় এবং সে দায়িত্বে ত্রুটি করেছে হ্যাঁ সুতরাং আমরা যেটা বলবো যে কখনও আল্লাহরপর নির্ভরশীলতা উপায় অবলম্বন করার প্রতিবন্ধক হতে পারে না বরং উপায় অবলম্বন করা সে আল্লাহরপর নির্ভরশীলতার পরিপূরক সেটা মনে রাখতে হবে আরেকটি কথা বলে আমরা শেষ করতে যাব সেটা হচ্ছে তাওকুল করলে সেটার কি সুফল আমরা পেতে পারি সেগুলোর ষাটটা সুফল বলে আমরা শেষ করতে যাব এক নম্বর হচ্ছে ইমান বাড়বে কেউ যদি আল্লাহরপর সর্বদা কঠিন নির্ভরশীল হয়ে যায় তার ইমান কি বাড়ে দ্বিতীয় নম্বর যে একজন ব্যক্তি মোমেন যে সর্বাবস্থায় হ্যাঁ যে আল্লাহর সাথে সম্পৃক্ত হয় মাধ্যমে যে করলে আল্লাহর সাথে তার সম্পর্কটা সবসময় লেগে থাকে একজন যখন আল্লাহর নির্ভরশীল হবে তার সমস্ত কাজে দুনিয়ার কাজে ধর্মীয় কাজে অন্যের উপর নির্ভরশীল হয় না তাইলে তার এখলাসটা একবার খাঁটি হয় এবং সবসময় আল্লাহর সাথে সম্পর্ক বজায় থাকে তাহলে তাওকুলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সর্বদা বজায় থাকে এটা একটা সুফল তৃতীয় নম্বর সুফল হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায় যেমন আপনার জাদুঘর ইত্যাদির উপর সম্পর্কটা থাকে না তাইলে অন্যের সাথে সম্পর্ক এটা একজন মোমেনের হওয়া উচিত যে যেই ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল হবে তার সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ হবে অন্যের সাথে সম্পর্ক আপনার আস্তে আস্তে ঢিল হতে শুরু করবে চার নম্বর যেটা আপনার সুফল সেটা হচ্ছে আপনার ইনশা আল্লাহ আপনার মাকসুদ হাসিল হবে আল্লাহর উপর নির্ভরশীল হইলে মাকসুদ হাসিল হতে কোনো আর কি আপনার দ্বিদা করতে হবে না ক্ষেত্রে আল্লাহর নির্ভরশীল হলেই সফল হওয়া যাবে পাঁচ নম্বর আল্লাহ করার সেটা হচ্ছে আল্লাহর কাছে যে সব রয়েছে সেটা হচ্ছে উত্তম এবং সেটা স্থায়িত্ব আছে आल्ला भरोसा कर आल्लाकट उत्तम তাইলে যে ব্যক্তি তাহকুল করবে সে সব পাবে ছয় নম্বর যেটা তার লাভ তাওকুল করলে সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা পেয়ে ধন্য হবে আল্লাহ মধ্যে আল্লাহ ইমরানের একশো উনামাক যে আল্লাহ যারা তাওকুল করে তাদেরকে ভালোবাসেন তাই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সাত নম্বর যে ফায়দা সেটা হচ্ছে আপনি নিরাপত্তা বোধ করবেন এবং আপনার মনে প্রশান্তি আসবে তাওকুলের কারণে কখনো আপনি ভয় পাবেন না হুম হ্যাঁ অন্যদের ব্যাপারে যে ব্যক্তি আল্লাহর করতেওকুল করে না সে ভয় পায় কিন্তু আল্লাহর করতে অকুল করলে মনে প্রশান্তি আসবে আর ভয় পাবে না যেরকম অনেকে আপনার জাদুঘরের ভয় পায় অনেকে কুদৃষ্টির ভয় পায় অনেক জিনিসের ভয় আছে তাইলে সেই ভয়গুলো তার আসবে না তাই না তাওকুলের সুফল আমরা এখানে ষাটটা বললাম ইমান বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে এবং অন্যের সাথে সম্পর্ক কমবে এবং আপনার উদ্দেশ্য হাসিল হবে সব পাবেন এবং আল্লাহর ভালোবাসা পাবেন সর্বশেষ প্রশান্তি পাবেন এবং আপনার কোন ভয় ভীতি আপনারা থাকবে না আল্লাহ সত্যিকার্থে তার উপর ভরসা করার তো অভিজ্ঞান করুন আল্য়ালায়